আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নিয়াতের পরিশুদ্ধি বিষয় নিয়ে আমরা গত পর্বে নিয়াতের উপরে আলোচনা করেছি আজকে আমরা এই নিয়াদের উপরে আলোচনা করব এর অন্য দিকগুলি নিয়ে যে কেউ যদি মেয়াদ না করে কোনো কাজ করে ফেলে অথবা এক মেয়াদে সে ঘর থেকে বেরিয়ে গেল পরে ওই যাত্রায় অন্য কাজ যদি তাকে করতে হয় তাহলে কিভাবে আবার মেয়াদ করবে তার আগে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য যেসব ব্যক্তিবর্গ পণ্ডিত বর্গ উপস্থিত হয়েছেন আমরা আপনাদের সাথে তাদের পরিচয় করে দিব বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ডক্টর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদানীকুমাত আপনাদের সবাইকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি आज के आलो जे आलोचना करते चाहिए नियात कर एक ही न्याद करते शेख मुजफ्फरबीन मोहसिन दृष्टि आकर्षण करब जेको क्या करते आलोचना आगे करक्ति उदेश्य हटात करते बोझा नियर जे बाड़े जमा জামাই করি না কিন্তু এখানে যদি ওই ব্যক্তির বোধটা সৃষ্টি হয় ওই যে আমি যদি এই উদ্দেশ্যে যাই তাহলে তো সালাদ আমার কবুল হবে না আর এটা হওয়াটাই যেন একদম মমিনের পরিচয় আল্লাহ বলছে যখন তুমি কারণ কাজ করতে যাবা যখন মনে তোমার খটকা লাগবে ফিরে আসবে বুঝবে আলোচনা করতে গিয়ে বিস্তারিত কথা বলছেন যে যদি এই হাদিসের আলোকে যদি আবার ফিরে নিয়াদটা করে তাহলে সে নিকিটা পেয়ে যাবে আমরা কখনো এই উদ্দেশ্য তখন করব। না ঠিক আছে আর করবই না ফিরে আসলাম যে আর মাল গোটা পৃথিবীটা অভিশপ্ত এর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত তারপর বলছে ইল্লাভ থাক যদি এই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করা হয় তাহলে সেটা হবে পরিশুদ্ধ হচ্ছিল না অথবা কবুল হওয়ার কোন সুযোগ ছিল না সেরকম কাজগুলো যেটা পরিশুদ্ধ হয়ে যেতে পারে বলে কিছু ইঙ্গিত আপনি দিচ্ছেন যে সেই বিষয়গুলো খারাপটা ভালোতে রূপান্তরিত হয়ে যেতে পারে যেটা গত পর্বে আমরা কে দৃষ্টি আকর্ষণ যে আমাদের দর্শক শ্রোতার জন্য এই বিষয়ে আপনি কি আলোচনা করছেন যোগ করতে চাই যে ভালো একটা কথা বলছে যদি আল্লাহর সন্তুষ্ট করা হয় বৈরাগী বৈষ্ণমী যারা এই যাজকের ভাব ধরে চলে তারা অধিকাংশ মানুষের মাল খায় আর নিজেদের বানানো পথে পরিচালিত করে আল্লাহর বহু ফেরেস্তা আছে যারা এই পৃথিবীতে ঘুরে বেড়ায় যখনই কোথাও আল্লাহর যেহামদুল্লাহ কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে তারা বসে পড়ে বসে পড়ে বাড়ির থেকে আসমান পর্যন্ত তারপরে আল্লাহ জিজ্ঞেস করেন যে তোমরা কোথায় তারপর জাহান নাম থেকে মুক্তি চায় জাহান্ন দেখেছে যে না মুক্তি চায় জাহান নাম থেকে দিয়ে দিলাম তাদের গুনাও করে দিলাম প্রতিবাদ করে বলে যে হে ওখানে একজন লোক এমন ছিল যে এই মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ করে যাদের সাথে বসছে এমন ধরনের মানুষ যে তাদের সাথে যে বসে সে মাহরুম হয় না যে ব্যক্তি ইচ্ছা কাজ করলো তাকে আমি দশটা নেকি দিলাম এই নেকিটাকে আমি সাতশো পর্যন্ত বৃদ্ধি করবো এটা আল্লাহ নিজেই বলছেন এই হাদিসের শেষ অংশ যে ব্যক্তি ইচ্ছা করলো কাজ করলো না ইচ্ছা করলো কিন্তু করলে গুণা পাবে না করলে করলো না কাজটা কোনো গুণা নাই যদি করে তাহলে মানে সৎ কাজে নেকাজে নিয়তেই সোয়াতেই সোয়া বললাম নিয়ত করলে গুণা হয় না যে বৈজ্ঞানিক আবিষ্কার তার গাড়ি টারেন নানান যেগুলো বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে একটু এগুলার নিয়তের সাথে কোন সম্পর্ক আছে কিনা গুণাবাস অথবা বিপরীতমুখী দুইটা কাজ নেকি পেতে পারে যেমন একটা উদাহরণ দেওয়া যায় একটা লোক লাইট জ্বালায় রাখলো বাতিটা জ্বালায় রাখলো বাইরের রোডের পাশের বাতিটা জ্বালিয়ে রাখলো যাতে চিন্তা করলো যে বিদ্যুৎ অপচয় রোধ করবো দুইজনের কিন্তু নিয়ত ভালো আচ্ছা তো পথ ক্লিয়ার করার জন্য জ্বালিয়ে দিলেন আর এসে নিভে দিল এবার বিপরীতমুখী দুইটি কাজ দুইজন করে দুইজনের তার দেখা থেকে অন্য কেউ দান করবে আর গোপনে যিনি দান করলেন আল্লাহর ছায়া পাওয়ার আশায় দুইজনই সোয়াব পেয়ে গেলেন বিপরীতমুখী কাজ করেও দুইজন সোয়াব পেয়ে গেলেন মাসাল আরেকটি হাদিস আমি প্রসঙ্গে বলা জরুরি মনে করছি সেটা হলো সহি মুসলিমের হাদিস হাদিসের ভাষাটা অত্যন্ত কঠিন তুসা রসর বলছেন তুষা আহার উন্না রুইয়া ফেলায় তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উত্তপ্ত করা হবে তিন ব্যক্তি কারা এক ব্যক্তি দানশীল যিনি দান করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য নয় দুনিয়ায় মানুষ দেখানোর জন্য আর ব্যক্তি এলেম চর্চা করেছিলেন মানুষকে দেখানোর জন্য মানুষের বাহাবা করানোর জন্য আর ব্যক্তি নিজের জীবনকে বিপন্ন করে শহীদ হয়েছিলেন মানুষের কাছে বীর বাহাদুর বীরত্ব প্রকাশ করার জন্য যেটা ভাই ডক্টর কিছুক্ষণ আগে বলে গেলেন তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে আলা আলাহি হাত্তা উল্কিয়াফিন নার আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথেই ফেরেস্তা মন্ডলী তাকে নাকের উপরে স্যাঁচড়িয়ে টেনে নিয়ে যাবে হাত্তা উল্কিয়াফিন নার জাহান্নামের মধ্যে ছিটকে ফেলে দেওয়া হবে হাদিসের ভাষা অনুযায়ী বোঝাচ্ছে জাহান নামের মধ্যে সবচেয়ে বেজ অবস্থায় এবং জাহান্ন জ্বালানি হিসাবে একমাত্র এই নিয়তের গর্বর থাকার কারণে মাদানী আমাদের সময় হয়ে গেছে একটু বিরতিতে যাবার আমরা আবার আপনার কাছে ফিরে আসব ইনশাল্লাহ আমরা এই বিরতির পরে আবার ইনশাল্লাহ ফিরে আসব প্রিয় দর্শক শ্রোতা আশা করব আপনারা ততক্ষণ আমাদের সাথে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 So if Jesus Christ, peace be upon and died for three days, who control the world? That means even God died. The freedom to unmask. For so the various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. Dekhoon, Dr. Jaakiret Shongya Alapkori, aaj raath aad taay bangla deshe, aur aad shadha shad, shad taay bhaarote, peace tv bangla hai. Amra, onee gunahe <laughs> rikach kori. দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যুগ দিন আমার সাথে বিষ টিভি বাংলায় দেখুন বড় পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমরা আলোচনা শুনছিলাম শেখ মাদানির কাছে তিনি বলতেছিলেন যে একটা কাজ দুইটা মানুষ একই নিরতে কাজ শুরু করেছে একজন নাকি পাচ্ছে আর একজন পাচ্ছে না এই বিষয়টা পরিষ্কার করে উনি বলতেছিলেন আমরা আবার তার কাছে ফিরে যাচ্ছি বলতেছিলাম আমরা যে দুইজন লোক একজন বাতি জ্বালিয়ে দিল আর একজন নিভিয়ে দিল জ্বালানোওয়ালা জ্বালিয়ে দিল যে রাস্তায় পথচারীদের চলাচলে জন্য রাতের সুবিধা হবে আর নিভানোওয়ালা চিন্তা করলো যে বিদ্যুৎ অপচয় রোধ করব। প্রকাশ্য দান একজন করলেন আর একজন গোপনে দান করলেন দুইজনের কাজ দুইটা বিপরীতমুখী কিন্তু যিনি প্রকাশ্য দান করলেন তার দেখা থেকে অন্য কেউ দান করবে আর গোপনে যিনি দান করলেন আরেকটি হাদিস হাদিসের ভাষাটা অত্যন্ত কঠিন রসমা আর তিন রিকে দিয়ে জাহান নাম উত্তপ্ত করা হবে তিন ব্যক্তি কারা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 আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে তাকে নাকের উপরে যাবে টানার পরে জাহান্ন মানে অপমানিত নিজের জীবনের সর্বোচ্চ পুজি নিজের রুহুটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করেও নাজাতো হলোই না সবচেয়ে বেজ অবস্থায় এবং কয়েকটা কারণে পায় বিশেষত বিদ্যার কারণে সম্মান পায় জি মানের কারণে সম্মান পায় বীরত্বের কারণে পায় তিনটাই কিন্তু মানুষকে পৃথিবীতে বড় করে বড় করে তোলে মাল বিদ্যা এই কারণে আমরা বলে থাকি যে যার গতি বেশি তার ক্ষতি বেশি যদি তার ক্ষতি বেশি ক্ষতি বেশি আমরা বুঝতে পারলাম না আচ্ছা বুঝে দিচ্ছি সাইকেলের গতি কম কিন্তু সাইকেল এক্সিডেন্ট হলে ক্ষতি কম रास्ते शहीद हल्त नियत विशुद्ध है अनुरूप भाव जिन चर्चा ময়দানে তার বিশেষ মর্যাদা সর্বোচ্চ মর্যাদা রয়েছে নিয়ত খারাপ হওয়ার কারণে মারাত্মক এখানে শেষে আর একটা কথা আমরা বলতে পারি যে কোনো লোক যদি মানুষ দেখানোর জন্য দান করে তাহলে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল कितना जिन्हें पे गाभवान गईजेब जो आपनारा दान थकबें ना नियत के, के परिशुद्ध कर चेष्टा कर मान ये अपनी काज सर दिए बसबेंपनर नियतर कारण सो नाऊ पान मुसल उद्दीन दृष्टि शहेख मदानी दृष्टि आलोचना करते जागतिक विषयावलि যেগুলোর ভিতরে যেগুলো সাধারণত আমরা ইবাদত মনে করি না দুনিয়াবি কাজ মনে করি এইসব কাজেও কি প্রয়োজন আছে কিনা এখানে একটা সাধারণ সব পেয়ে যাবে গন্ধ হয়ে যাবে সময় যদি এখানে মনে রাখতে হবে এবার আর মূল হা বলে হাকলে বাংলা সরাসরি গায়ের মাকসুদা বলতে সরাসরি কিন্তু হিসাবে সালাতের উদ্দেশ্য সাধারণ করা হয় গায়ের মাকসুদা মানে ওজুর জন্যই নয় কোন থেকে বলা হয়েছে আরক আমরা ইসলামী যেটা কভার করে সেইভাবে যদি বলি সে কি বলা যাবে এবার যাতে গায়ের এটাও বাংলায় আমাদের বলেন আমরা নিরঙ্কুশ এবারত আর একটা সংশ্লিষ্ট না না বলে আমাদের মনে হচ্ছে যেগুলা জড়িত হয়ে যায় নিয়তের সাথে সৎ কাজ ওগুলো সৎ কাজ কাজ কিন্তু নিউট্রাল কাজ চাকু বানাকুটা চাকুটা মানুষ খুন করার জন্য সাথে সাথে আমি নিউটাল একটা কাজ করলাম নিয়তের সাথে সাথে কি হয়ে গেল আমার জন্য গুনার কাজ হয়ে গেল। আমি একটা ফাইটার বানাইলাম ইসলাম রক্ষার্থে আমার আপন ভূখণ্ড রক্ষার্থে যুদ্ধাস্ত্র বানালাম সব হবে যদি আমি আল্লাহর আর অপর জাতিকে আমি আক্রমণ করবো হত্যা করবো প্রভাব সাথে আমি এই জায়গায় একটা জিনিস রয়ে যাচ্ছে আমি শেখ মাদানিকে মনে হয় বলতে পারি যেমন একটা মাইক যদি কেউ বানাই হ্যাঁ মাইক দিয়ে গানও হতে পারে আচ্ছা তো মাইক যদি আজানের নিয়তে হয় আজানটা দূরে পৌঁছানোর জন্য মুয়াদ্দের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত গাছপালা পাথর সব কিছু মুয়াদ্দের জন্য সাক্ষ্য প্রদান করবে তো তাহলে সেটা বিরাট স্বভাবের কাজ হবে অনুরূপভাবে আমি একটা মোবাইল কিনলাম মোবাইল কিনলাম যে আমি প্রশ্নের উত্তর দেব এবং অনেক যোগাযোগ করব। যোগাযোগ করব মানুষের সাথে যোগাযোগ করার নিয়ত যদি ভালো থাকে বা ভালো কাজের জন্য যোগাযোগ হয় তাহলে হতে পারে তো এই যে মিডিয়ার একটা অবদান এবং এইটাকে বলা হয়ত বেদাত হজে গিয়েছিলেন উঠে চলে আর আমরা হজে যাচ্ছি কিসে বিমানে চড়ে রসুল উঠে চড়তে যে দোয়াটা পড়েছিলেন আমরা বিমানে চড়তে সেই দোয়াই পড়তেছি দোয়াটা এবাদতাইলাদত এটা ওয়াসাইল এবাদা शुद्ध होते पर नियाद ना खाली नियाद कर लो लाभ हो আমল হবে না কিন্তু সেই আবার যদি পরিশুদ্ধ আল্লাহর উদ্দেশ্যে সেই কাজটা করতে হবে একটা উদ্দেশ্য আমার ভিতরে থাকলে তাহলেই মেয়াদও পরিশুদ্ধ হলো এবং আমলটাও আল্লাহর কাছে আশা করা উদ্দেশ্যে কাজ করলে কিন্তু মানুষ অনেকটা বেপরোয়া হয়ে যায় বেপরোয়া বলতে चोख रखार्जन एर मध्यमे हिदायत ता लाभ करब से हिदायत पिछने से हिदायत जीवन के गड़े तुलते পরিশুদ্ধ করতে পারি আমাদের আমল যাতে কবুল হয় আমাদের প্রচেষ্টা যাতে সার্থক হয় সেই শর্তগুলো যাতে আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ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 रात रत आठटे बांगलेशे और रात साढ़े सातटाए भारत पीट टीवी बांगल्